দ্বাদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি আজ শনিবার ২২ ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ এখন বেলা নয়টা হইবে বলরামের পিতা আসিয়াছেন রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়াছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন ভক্তি কিসে হয় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন এগিয়ে পড়ো সাত দেউরির পর রাজা আছেন সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে আমি চাণকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকাবাবুকে বলেছিলাম বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে চার ফেলো সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে একবার ঘাই দেবে প্রেম ভক্তিরূপ চার ঈশ্বর নরলীলা করেন মানুষে তিনি অবতীর্ণ হন যেমন শ্রীকৃষ্ণ রামচন্দ্র চৈতন্যদেব আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে তাহাদের বলে ঘুটি। ঘুটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভিতর খুঁজতে হয় ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয় ওই চৌদ্দপোয়া মানুষের ভিতর জগৎ জগতমাতা প্রকাশন গানে আছে শ্যামা মা কী কল করেছে চৌদ্দপোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি, কল ঘুরায়ে ধরে কল কলডুরি বল বলে যে আপনি ঘুরি জানে না কি ঘোরাতেছে কিন্তু ঈশ্বরকে জানতে হলে অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন দিঘিতে বড় বড় মাছ আছে চার ফেলতে হয় দুধেতে মাখন আছে মন্থন করতে হয় সরিষার ভিতর তেল আছে সরিষাকে পিসতে হয় মেথিতে হাত রাঙা হয় মেথি বাটতে হয় ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আচ্ছা তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ দাঁড়াও আগে কলকাতায় যাও তবে তো জানবে কোথায় গড়ের মাঠ কোথায় এশিয়াটিক সোসাইটি কোথায় বাঙাল ব্যাঙ্ক খড়দা বামুনপাড়া যেতে হলে আগে তো খড়দায় পৌঁছতে হবে নিরাকার সাধনা হবে না কেন তবে বড় কঠিন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না বাহিরে ত্যাগ আবার ভেতরে ত্যাগ বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না সাকার সাধনা সোজা তবে তেমন সোজা নয় নিরাকার সাধনা জ্ঞানযোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে সব স্বপ্নবধ বললে ভক্তির হানি হয় কবির দাস নিরাকারবাদী শিব কালী কৃষ্ণ এদের মানত না কবির বলতো কালি চালকলা খান কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন সকলের হাস্য নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে তারপর চতুর্ভুজ তারপর দ্বিভুজ গোপাল শেষে অখণ্ড জ্যোতিষ দর্শন করে তাতেই লিন দত্তাত্রেয় জড়ভরত ব্রহ্মদর্শনের পর আর ফেরে নাই এইরূপ আছে একমতে আছে সুখদেব সেই ব্রহ্মসমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শনশ্রবণ করেছিলেন কিন্তু সমুদ্রে ডুব দেন নাই একজন ব্রহ্মচারী বলেছিল কেদারের ওদিকে গেলে শরীর থাকে না সেই সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না একুশ দিনে মৃত্যু প্রাচীরের ওপারে অনন্ত মাঠ চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে এক একজন প্রাচীরের উপরে উঠে ওই মাঠ দর্শন করে হাহা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগল তিনজন কোনো খপর দিলে না একজন শুধু খপর দিলে তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোকশিক্ষার জন্য যেমন অবতার আদির হিমালয়ের ঘরে পার্বতী গ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন হিমালয় বললেন মা এসব রূপ তো দেখলাম কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে সেইটি একবার দেখাও পার্বতী বললেন বাবা তুমি যদি ব্রহ্ম জ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে হিমালয় কোনো মতে ছাড়েন না তখন পার্বতী একবার দেখালেন देखते ही गिर एके मूर्छित जा बल्लुम सब विचार कथा ब्रह्म सत्य जगत मिथ्याचारब शब स्वप्नब बड़ कठिन पथ ए पथे लीला स्वप्नब मिथ्या अवतारो मान ना बड़ कठिन यारे कथा भक्त बसि सुनते नाई তাই ঈশ্বর হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তার কৃপায় সব হয় জ্ঞান বিজ্ঞান সব হয় তিনি লীলা করছেন তিনি ভক্তের অধীন কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে কখনো ঈশ্বর চুম্বক হন ভক্ত ছুঁছ হয় আবার কখনো ভক্ত চুম্বক হয় তিনি ছুঁছন ভক্ত তাকে টেনে লয় তিনি ভক্ত বৎসল ভক্তাধীন একমতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন তাদের তাতে তৃপ্তি হয় নাই বৃন্দাবন বৃন্দাবনলীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ শ্রীকৃষ্ণ একদিন বললেন তোমাদের নিত্যধাম দর্শন করাব এসো যমুনায় স্নান করতে যাই তারা যেই ডুব দিয়েছেন একেবারে গোলক দর্শন আবার তারপর অখণ্ড জ্যোতিষ দর্শন যশোদা তখন বললেন কৃষ্ণ রে ও সবার দেখতে চাই না এখন তোর সেই রূপ দেখব তোকে কোলে করব খাওয়াব তাই অবতারে তিনি বেশি প্রকাশ অবতারে শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয় সে যে কোঠার ভিতর চোরকুঠুরি ভোর হলে সে লুকাবে রে অবতারকে সকলে চিনতে পারে না দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে মনে হয় আমাদেরই মতো রাম সীতার শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে পুরাণে আছে বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন তাহাদের মাই দিচ্ছিলেন সকলের হাস্য সধামে যাবার নামটি নাই শেষে শিব এসে ত্রিশুল দিয়ে শরীর নাশ করলে তিনি হিহি করে হেসে সধামে গেলেন